network the solution for humanity sallallahu ala muhammad sallallahu alayhi wa sallallahu ala muhammad sallallahu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 আল্লাহ রসুল এবং নবী মোহাম্মদ আর হা জন্মের সাথে সাথে তিনি পৃথিবীতে তার মায়ের দুধ পান করলেন হা পাশাপাশি তার মায়ের দুধ করলেন উম্মে আইমান আর হা পাশাপাশি তৃতীয় আরেকজন নারী তাকে দুধ পান করালেন তিনি হলেন সোয়াইবিয়া আবুল আবের দাসী হাঁ এরপর চতুর্থ এবং সর্বশেষ যিনি পান করান তিনি হলেন হালিমা তাল আলী ওসাল্লামের জন্য শৈশবে লালিত হওয়ার জন্যে হালিমা তুসাদ ঘরে যাওয়ার আগে রসু জীবনে যা ঘটেছে আমরা আজকে তা আলোচনা করতে চাই জন্মের সাথে সাথে তাকে কুলি করে এনে কাবাগর প্রদক্ষিণ করলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন বৃদ্ধ আব্দুল মুতালিম হা নাম রাখা এবং নবজাতককে আনুষ্ঠানিক পরিচয় করানো তার আইনানুব বৈধ শ্রেষ্ঠ অভিভাবক ছিলেন তার দাদা দাদার উপরই বর্তায় তার নামকরণ হা দাদা দিয়ে আমরা শুরু করি ঐতিহাসিক অনেকগুলো সনদ দ্বারা প্রমাণিত মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লা যখন জন্ম নিলেন তার দাদা তার নামকরণ নিয়ে নিজেই উচ্চিত বাস্তবতায় ঘোষণা করলেন আমার ই নাতি পৃথিবীর শ্রেষ্ঠতম মর্যাদাময় প্রশংসিত সত্তা তাই তার নাম মোহাম্মদ নিজের বিশ্বময় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সুন্দর নাম রাখলেন বন্ধু নামের প্রসঙ্গে রসুল সাল্লসমের নাম দাদা রাখলেন হ্যাঁ আল্লাহ আলা আদম আলিহিসকে জাননাতে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন প্রত্যেকটি বিষয়ের নাম এর ভিত্তিতে নামের শিরোনাম দিয়ে আদম আল আসমা আল্লাহ জিনিসের নাম ধরে ধরে শিক্ষা দিলেন তাই নাম প্রতিটি জিনিসের পরিচয় আর মানব সন্তান আদম সন্তান মানব শিশু তার পরিচয় হলো নামের দ্বারা তাই নামটা হওয়া উচিত সুন্দর সমৃদ্ধ অর্থবোধক মোহাম্মদ সাল আলী ওসাল্লাম যে বাবার সন্তান ওই বাবার নাম আবদুল্লা আল্লাহ সাল্লা শুধু তাই না তার মায়ের নাম আমিনা নিরাপদ সবার কাছে সহনশীল আপন আর প্রিয় তার গর্বেই তো রাহমাত বন্ধুগণ কিন্তু আজ আমরা নাম রাখতে গিয়ে কত জাতের উল্টা পাল্টা নাম নাম রাখতে গিয়ে নিজেদের কালচার নিজেদের সভ্যতা নিজেদের সংস্কৃতি নিজেদের ধর্মবিশ্বাসকে জলাঞ্জলি দিচ্ছি বন্ধুগণ আল্লাহর অনুরোধ করে বলি নিজের নাম সন্তানের নাম বংশধর নাম ভালো রাখার চেষ্টা করি দুনিয়া এবং আখেরাতের জন্য নাম এই নাম সুন্দর অর্থবোধক হওয়া উচিত আকাঙ্ক্ষার আগ্রহের বহিঃপ্রকাশে হওয়া উচিত সভ্যতার বিশ্বাসের ধারণে হওয়া উচিত যেমনটা মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লী বারে হয়েছে তো দাদা আব্দুল মু আকাঙ্কার আগ্রহে নাতির নাম রাখলেন চির প্রশংসিত রয়েছে। পৃথিবীতে কখনো এই নামে আর কারো নাম হয়নি বলে আর হা আরবের সর্দার যে যখনই এই নামটি শুনতো বলতো অভূতপূর্ব আগে তো শুনি নাই মোহাম্মদ হা মোহাম্মদ সাল্লাহআলী হুসাল্লাম তার নাম মোহাম্মদ এবং আহমদ দুটি আল কোরআন রয়েছে। তবে হ্যাঁ মোহাম্মদ আবদুল্লা সালিস কয়েকশো বছর আগে পাঁচশো বছর আগে তো বটেই কিন্তু এর চেয়েও বেশি বা কম বছর আগে ইসিমারিয়াম আলিহিম তিনি এই পাঁচশো বছর পিছনে জন্ম নেবেন আফের ই নবী তার নাম কি হবে তিনি ইসমহ আহমদ কি বললেন ও আমার সম্প্রদায় কাছে আর হা আমি সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে আমার পরে একজন নবী আসবেন তার নাম আহমদ সুতরাং বন্ধু সুরাত ও নামে সুরাও রয়েছে আর হা তার নাম আহমদ এটা অর্থাৎ চির প্রশংসাকারী এবং চির প্রশংসিত আল্লাহ নিজেই স্রষ্টা হয়ে তার সৃষ্টির প্রশংসা করে বলেছেন চরিত্রের অধিকারী শুধু তাই না বন্ধু তবমিন মোহাম্মদ সাল্লকে প্রশংসা করলেন এমনটা যে তিনি তার নামকে সৌচ্ম জাতায় ধন্যবাদ আলম নামি কি আপনার দিকির কে সর্বোচ্চ মর্যাদায় ভাঙা তাই তো বারবার তার নামের সাথে সৃষ্টির নামটা উচ্চারিত হয়ে সাক্ষীতে সুতরাং প্রশংসিত বন্ধু তারপর তার হাবিবকে নাম দিয়েছেন তার নাম রসুল্লাহ নাম আল্লাহ রসুল আল্লাহর দূত শুধু তাই না তার হাবিবকে বুঝাননি কোথাও যেমন সুরাহ সুহান আলমিন তার নিজের সাথে সম্বন্ধীয় বলেছেন আমার আমার গোলাম যদি হাজির শরীফ আমরা প্রশ্ন করি যে মুহাম্মদ সাল্লা আর কি নাম ছিল তাহলে শুনুন বুহারি এবং মুসলিম বর্ণনা করেছেন জুবাইরমিন মোতায় তার বাবা থেকে বর্ণনা করেছেন বলেছেন আমার অনেকগুলো নাম আছে মোহাম্মদ নিজেই বলেছেন আমার অনেকগুলো নাম কি বলেছেন আনা প্রশংসিত বাস্তবতায় আমরা দেখি যদি কোনো রাজ রাজা রাষ্ট্র সরকার প্রধান তার শাসিতদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করে ভালোবাসে আপন করে নেয় তাদের থেকে বিভিন্ন পদবি উপাদিতে ভূষিত করে তাকে নিজের কাছে আমাদের সাথেই থাকুন আসসালামাইকুম আমি মোহাম্মদানাদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 আধারে দাঁড়িয়ে এত দীর্ঘক্ষণ কোরআনের যেত সেহরিও খেতেন না ইফতারও করতেন না ধারাবাহিক রুজা রাখতেন তার রবের সন্তুষ্টির জন্য তিনি এত দীর্ঘ সেজদা দিতেন যে একজন জীবিত মানুষ এতক্ষণ বিষয় প্রকাশ করেছেন যদিও রবীন্দন তাকে পূর্বাপর সকল অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু তিনি তার স্ত্রী রাদি আল্লাহ আল আনহুন্না এবং তার প্রশ্নের জবাবে বলেছেন আমি কি আমার রবের কৃতজ্ঞ বান্দা হব না বন্ধু আমরা কে কদ্দুর করি তিনি বললেন তার নাম মোহাম্মদ তার নাম আহমাদ তারপরে বললেন আমি হলাম যার দ্বারা রব্বুল আলমিন কুফুর কে ধ্বংস করে দেবেন মিটিয়ে দেবেন মোহাম্মদ সাল্লি হুসাল্লাম জন্ম নিয়েছিলেন কুফুরির অন্ধকারে নিমজ্জিত সমাজে চুর্দিকে অন্ধকার অন্ধকার অন্ধকার কুফুরি আর কুফুরি কিন্তু মোহাম্মদ এমন সমাজের জন্ম যারা কাবাগরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি রেখেছিল আল্লাহকেও আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম হিসাবে গ্রহণ করত। করতো আরিম এরব্বুল আলমিন উল্লেখ করেছেন আরবের তৎকালীন কোরআশরা কুফাররা মুশরিকরা জানতো আল্লাহকে তাই স্রষ্টা হিসেবে নিকিল জাহানের একমাত্র একক স্রষ্ট্লাহ এটা তারা জানতো কিন্তু দুর্ভাগ্য ওই আল্লাহ এককভাবে ভাবে নিরবচ্ছিন্ন একত্ববাদী চেতনা নিয়ে তার ইবাদত করতো না ইবাদতে অন্যদেরকে গোলামিতে অন্যদেরকে শরিক করত। দেব দেবী মূর্তি ল হুবল এমনকি তিনশো ষাটটি মূর্তি কাবাগরে রেখেছিল তারা বলতো তারাই মূর্তিগুলোর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে চায় আমাল কেরিমের উল্লেখ করেছেন ইবাদত করে এই জন্যে এরা আমাদেরকে ধীরে ধীরে আল্লাহর কাছে পৌঁছে দেবেন এই কুফুর থেকে সত্যই বিজয়ী মিথ্যা তো ধ্বংস হওয়ার জন্যেই রব্বুল আলমিনের হাবিবের দ্বারা পূর্ণ হয়েছে তাই তিনি কুফুর ধ্বংস কুফুর মিটিয়ে দেন মিটিয়ে দিয়েছেন তাই তার নাম আলমাহি তারপর মোহাম্মদ বলেছেন يحشر الناس على আর আমি হলাম হাশের যার কাছে সবাই এসে মিলিত হবে পুনরুত্থিত হবে একত্রিত হবে শুধু তাই না ওহম্মদ সাল্ল আলী সাল্লাম তিনি তার আরেকটি নাম তিনি আকেব আল্লাহ নদী তিনি যেই বলেছেন তিনি আকেব অর্থাৎ তারপরে আর কেউ না সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল তাই তার আরেক নাম আহ শুধু তাই না বন্ধুক তার কুনিয়াত ছিল কুনিয়াত উপনাম আরবে প্রচলিত ছিল মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কুনিয়াতে নাম রাখতে নিষেধ ছিল আর কুনিয়াত বা কুমিয়া ছিল আবুল সন্তানের নাম দিয়ে তার বাবা বলে আরবি প্রচলিত নিয়ম নিজেও তার পুত্র সন্তান আল কাসেম এর নাম অনুসারে আবুল কাসেম নামে পরিচিত ছিলেন কুনিয়াত ছিল যেমন তার দাতি নাম মৌলিক নাম মোহাম্মদ এবং আহমদ এরপরে আর অনেকগুলো নাম রসুল সাল্লামের ছিল পাশাপাশি কুনিয়াত ছিল তিনি ছিলেন আবুল কাসেম তাই যতদিন জীবিত ছিলেন আবুল কাসেম নামে আর কারো নাম রাখা নিষিদ্ধ ছিল বন্ধুগণ আসুন না দরবারে নবীতে শিক্ষা নিয়ে আমরাও নিজেদের কুনিয়াত রাখি একজন মানুষের একাধিক নামও হতে পারে মর্যাদা এবং শৌর্য বীর্যের প্রতীক হিসেবে হা মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম তিনি মুহাম্মদ এবং আহমদ আর হা। তার বাস্তব গুণ এর প্রচার আর প্রকাশের বাস্তবতায় অনেকগুলো গুণবাচক নাম নিজেই অনুমোদন করেছেন আর তার হাবিব আমাদের জানিয়েছেন। জন্ম নিয়েছিলেন তখন আরবি স্বাভাবিক প্রচলন ছিল প্রতা ছিল সম্ভ্রান্ত বংশের ধনাঢ্য পরিবারের নবজাতক জন্ম নিলে কিছুদিন মা পান করিয়ে ওই সন্তান সুন্দর স্বাস্থ্যবান এবং ভালো পরিবেশে বড় হয়ে ওঠার জন্য ধাত্রীর কাছে দেয়া হতো মোহাম্মদুন সাল্ল আলী হোসাল্লামের জন্য এর ব্যতিক্রম হয়নি মক্কার ওই সময়ের স্বাভাবিক প্রচলন অনুযায়ী এবং সম্ভ্রান্ত বংশের ধনাঢ্য পরিবারের বাস্তবতায় মোহাম্মদুন সাল্ল আলী হোসাল্লামও ধাত্রী মায়ের কাছে দুগ্ধ পানের জন্য প্রেরিত হয়েছিলেন মোহাম্মদুন সাল্ল আলী হোসাল্লাম দাত্রী মাতার কাছে প্রেরিত হয়ে কেবল সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে উটাটাই মূল কারণ ছিল না বরং এর সাথে আরো একটি কারণ ছিল আবদুল্লা সাল আলী হুসাল্লাম সকল মানব আর দানবের জন্যে তার কথা তার কাজ তার সমর্থন তার গুণাবলী সবার জন্য অনুকরণীয় অনুসরণীয় তাই তার ভাষা হতে হবে সর্ব উত্তম সবচেয়ে বেশি সুস্পষ্ট সর্বজনীন আরবে সবচাইতে বিশুদ্ধ ভাষা যে গুত্রে চর্চা হতো সবচাইতে বিশুদ্ধ ভাষায় যারা কথা বলতো। ঠিক ওই ভাষার চর্চাকারী কুত্রে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামকে দুদ্ধ পানের জন্যে প্রেরণ করা হয়েছিল তবে হ্যাঁ তা কিভাবে এবং যাদের পরিবারে তিনি গিয়েছিলেন তারা কে কে সেই সৌভাগ্যবান ধাত্রী কোন সেই সৌভাগ্যবান এলাকা যেখানে শিশু নবী মোহাম্মদ সাল্লাম বেড়ে উঠেছেন ইতিহাসের ধারাবাহিক বাস্তবতায় আমরা খুঁজে পাই মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম জন্ম নিলেন মক্কানগরীতে স্বাভাবিকভাবে প্রচলন রীতি আর নিয়ম অনুযায়ী কিছুদিন পরপরই ধাত্রী মাতা আসতেন মাহমুদ সাল্ল আলী ওসাল্লাম এতিম ছিলেন জন্ম নিলেন এতিম হয়ে তো ধাত্রী মাতারা নিজেদের অভাব বিদূরিত যত বেশি টাকা পাওয়া যায় সেখানেই সবার আগ্রহ সবাই প্রায় খুঁজে খুঁজে ধনীর দুলাল নেয়ার জন্যে গেল মাহমুদিন আবদুল্লাহ সাল আলী ওসাল্লামকেও অনেকেই দেখলো কিন্তু হা গ্রহণ করলেন একজন বনি বনিসাদ ইবনে বকর গুত্রের অন্তর্ভুক্ত ওই মহিলা হালিমা যার স্বামীর নাম ছিল আবু কাবসা হা মূল নাম ছিল হারেস ইবনে আব্দুল উজ্জা হারেস ইবনে আব্দুল উজ্জা এর স্ত্রী তিনিও তার স্বামীসহ মক্কা এসে যিনি বনি সাদ গুত্রের ছিলেন তার স্বামী ও বনি সাদ গুত্রের তিনিও সাদ গুত্রের এবং তাইফে তৎকালীন আরবে সবচেয়ে বিশুদ্ধ ভাষায় কথা বলতো এই পুত্রটাই হ্যাঁ ওই গুত্রের ধাত্রী হালিমা দিয়া তারা কিন্তু হ্যাঁ তিনি আর কাউকে পেলেন না তাই পুনরায় ফিরে এসে তার স্বামীর সাথে পরামর্শ করলেন হারেস ইম আব্দুলের সাথে চামড়া এসেছি চামড়া কি খালি হাতে ফিরে যাব স্বামীর সাথে পরামর্শ করে খালি হাতে ফিরে না গিয়ে চাইলেন গ্রহণ করি একটি সন্তান কেতুদ্য পানের জন্য হতে হতে পারে তার দিয়ে বরকত আবদুল্লার কুটিরে গিয়ে আমিনার কুল থেকে নবজাতককে দেখলেন কুলে নিলেন শুনুন ঐতিহাসিক বর্ণনায় প্রমাণিত হালিমাতু সাদিয়া তার স্বামীসহ তায়েফ থেকে যখন রওয়ানা দিয়েছিলেন একটি মাদি গাধায়ে ছোয়ার হয়ে তারা আসছিলেন যদিও তার উঠ ছিল বটে কিন্তু একটি মাদি গাধার উপরে ছোয়ার হয়ে আসছিলেন যাচ্ছিল দুর্বল মক্কায় আসার পথে দলবদ্ধেন সঙ্গী পশু পাখিগুলো তার গৃহপালিত পশুগুলো শুকিয়ে যাচ্ছিল সারাদিন বকরির পাল ছোটতো সন্তা একটু দুধ পাওয়া যেত না আলিমতো সাদিয়া নিজে বর্ণনা করছেন কিন্তু ওই কষ্ট আরে দুর্ভিক্ষ মোকাবেলা করে একটু বিনিময় পেয়ে সুখ সমৃদ্ধি পাওয়ার আশায় তিনি জন মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল আলী হোসাল্লাম এতিম শিশুকে পান করানোর জন্য আপন করে কুলে নিলেন তিনি নিজেই বলছে। যখন ফিরলাম ফিরার পথে আমি যখন রোয়ানা দিলাম দলের সাথে চলছি কিন্তু আসার পথে যে মাদি গাধা আমাদের নিয়ে চলতে পারছিল না ফেরার পথে সেজন্য নতুন শক্তিতে সঞ্চারিত হয়ে যেখানে আসতে আমরা পিছনে ফেরার পথে সবার আগে সবার সামনে সাদিয়া হালিমত্লা বর্ণনা করছেন আমি থেকে কুলে নিলাম অনুভব করলাম দুদে পূর্ণ হয়ে গেল আমার বাচ্চার খাবার যেখানে কম হয় স্বাভাবিক কিন্তু অনুভব করলাম পরিপূর্ণতা রাস্তায় চলাম তৃপ্তির সাথে সবার আগে পৌঁছে গেলাম নিজের কুটিরে সাদ পুত্রের স্বামীর বাড়িতে সাদি আরো বর্ণনা করছেন দুদপান করানোর জন্যে তিনি মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লামকে নিয়ে গেলেন প্রায় প্রতি ছয় মাস অন্তর অন্তর একবার মক্কায় নিয়ে আসতেন তার মায়ের জিয়ারত করে যাওয়ার জন্যে মাকে দেখানোর জন্যে আসার যাওয়ায় কষ্ট আর দুঃখ বেদনা থাকতো না বরং তৃপ্তি আর ভালো লাগা কাজ করত তিনি বলছেন তিনি যখন তার স্বামীর বাড়িতে নিজের কুটিরে পৌঁছে গেলেন খুত থেকে ন্যামও তার বরকতের অজুর ধারা নামলো। আর তা এমনটাই যে তার উঠ যেখানে ক্ষিনকায় চলো স্বাস্থ্যবান হতে লাগলো উটনি যেখানে দুধ পাওয়া যেত না সেখানে প্রতিদিন অনেক দুধ পাওয়া যত শুধু না পাল এই তৃষিত মরুভূমিতে ছড়ে ছড়ে সন্ধ্যায় ফিরতো একেবারে দুধে পূরণ হয় এক পরকত অভাবহীন সমৃদ্ধি তার পরিবারে কাজ সর্বত্র মধ্যে করল কি ব্যাপার আমাদের উটগুলো ছড়ে আমাদের বকরিগুলো ছড়ে কিন্তু হালিমা তোমার উট আর বকরি তো ভিন্ন ঐতিহাসিকভাবে প্রমাণিত হালিমা তো সাদিয়া এবং তার স্বামী হারেস আব্দুল ওজা তাদের এক পুত্র ও তিন কন্যা ছিল পুত্রের নাম ছিল আবদুল্লা আর তিন কন্যা এদের নাম ছিল আনিসা হুজাইফা এবং সাইমা যদিও অনেকগুলো বিশুদ্ধ বর্ণনার বাস্তবতায় প্রমাণিত যে মোহাম্মদুন সাল্লাহ আলী ওসাল্লামকে যে সাদিয়া বুকের দুধ খাওয়াইছেন তিনি তার চাচা হামজাইবনি আব্দুল মুতালেব কেও দুধ পান করিয়েছিলেন বলে একটি বর্ণনা রয়েছে মহাম্মদুল সোল্লাহ আলী হোসাল্লাম হালিমাতু সাদিয়ার গৃহে দুধ পান করে লালিত পালিত হচ্ছেন হালিমাতু সাদিয়ার পুত্র আব্দুল্লাহ তার সাথে আপন হয়ে দুধ ভাই কিন্তু আপন হয়ে হয়ে বেড়ে উঠলেন রসুল সাল্লাম কতদিন দুধ পান করেছিলেন পূর্ন দুইটি বছর পূর্ণ দুইটি বছর দুধ পান করেছিলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসাল্লাম তার <laughs> আমি sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala muhammad sallallahu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 Bees TV মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন Bees TV কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRAF Aldrian Bank Quadrant Court 48 Kelthorpe Road Birmingham UK পোস্ট কোড B15 1TH শর্ট কোড 300083 সেফটি BIC কোড IBO BZB22 IBAN GB52 ALOYD 30963401 024192 টু ফোর নাইন টু পাউন্ড নাম্বার জিরো ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দা রেট পিস টিভি ডট পিস মানবতার সমাধান